বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعقبت للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا محمد عليه أفضل الصلاة واسك التسليم وآله وصحابته أجمعين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد شبه يدر شخص رتاة في تبير جيبان تبوشيه পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখতে যাতে আমরা কবিরা গুনা নিয়ে আলোচনা করছি আর এই উদ্যোগটা এই জন্যে যাতে করে জেনে অথবা না জেনে বুঝি অথবা না বুঝি অথবা কোনো প্রলোচনায় পড়ে কবিরা গুনাহের মতো মারাত্মক অপরাধে আমরা লিপ্ত না হয়ে পড়ি আর কবিরা গুণা তৌবচানোর রব্বুল আলমিন ক্ষমা করেন না অনেকে হয়তো কবিরা গুণা না জানার কারণে তৌবও করতে পারছি না এর আগেই যদি মালাকুল মউদ চলে আসে তাহলে তো জাহান নাম ছাড়ার উপায় থাকবে না তাই বন্ধুগণ নিজেরা নিজেদেরকে রক্ষা করার জন্যে পরস্পর পরস্পরকে ওসিয়ত করার জন্য কবিরা গুণা থেকে বেঁচে থেকে অবাসের প্রিয়তম আপন হওয়ার জন্যে আমাদেরই উদ্যোগ রব্বুল আরমিন আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে একটি অপরাধ একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো অহংকার তা হলো গর্ব অথবা বড়াই না অহংকার বড়াই করাকে হারাম করেছেন কারণ অহংকার তো তারি করা উচিত যে কারো মুখাপেক্ষি নয় আর ইখিল জগতে আকাশ আর জমিনে কেমন একজন সত্তাই তিনি কারেকি নন তিনি হলেন আল্লাহান নিজের পরিচয় দিতে গিয়ে সৌরাতুলের মধ্যে বলেছেন আপনি ঘোষণা করুন আলমিন এক এবং এককুল তিনি কারো মুখাবেকি নন আর যে কারো মুখাপেক্ষি নয় তারই সাজে অহংকার করা কিন্তু যে কারো মুখাপেক্ষি সে কেমনি অহংকার করবে অহংকারটা মুখাপেক্ষি ব্যক্তি করতে পারে না আর তাই ভান অত অহংকার করাকে হারাম করেছেন যদিও দুর্ভাগ্যজনক সত্য আমরা অনেকে অহংকার করছি জেনে না জেনে বুঝে না বুঝে তবে অহংকার আবার কি জিনিস তাও হয়তো অনেকে বুঝিনা যা অহংকার তাকে হয়তো অহংকার বলছি না আবার সত্যিই যা অহংকার তা করছি অহংকার মনে না করে বন্ধুগণ তাই আজকে এই বিষয়গুলোকে আমরা সামগ্রিকভাবে আলোচনা করতে চাইব যাতে অহংকার আমাদের কারো মাঝে ছড়িয়ে না পড়ে বন্ধুগণ আদম আলিহিস্লাসাল্লামকে রব্বুল আলমীর সৃষ্টি করার পরে আদম আলী হিসাল্লা সালামের বিরুদ্ধে একটি অপরাধ করে জনমের মতো আজাজিল মালাউন হয়ে শয়তানে পরিণত হয়েছে একটি অপরাধ করে তার নাম আল্লাহ অহংকারিমেরা তুলে ধরেছেন রব্বুল আলমিন আদম আলি হিসাল সৃষ্টি করলেন নিজে জ্ঞান শিক্ষা দিলেন জ্ঞানের পরীক্ষা দিলেন ফেরেস পরীক্ষায় ব্যর্থ হল তারা উত্তীর্ণ হতে পারল না কিন্তু আদম আলী হিসালাতলাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন জ্ঞান অর্জন করলেন জ্ঞানের পরীক্ষায় অবতীর্ণ হলেন জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন আদম আলী হিসালাতাম তখন আল্লাহ আলাহুয়াল আদেশ করলেন জ্ঞানের কারণেই আল্লাহ বলেন আদম তাবৎ সৃষ্টিকে আদেশ করলেন আদম এর কর্তৃত্ব গ্রহণ করো ওর সম্মান আর মর্যাদার স্বীকৃতি দাও কিত আদম আলি সাল্লা এই সমাবর্তন অনুষ্ঠানে তার জ্ঞানের স্বীকৃতির অনুষ্ঠানে সৃষ্টির সেরাজীবের মর্যাদা লাভ করার সার্টিফিকেট লাভ করার এই অনুষ্ঠানে সবাই সাজদা করেছিল একজন করেনি রব্বুল আলমীর ঘটনা কর আনাল কেরিমে তুলে ধরেছেন এইভাবে আল্লাফান আদেশে সবাই সেজদা করলেন রব্বুল আলমী বললেন সবাই সাজদা করলো ইবলিস ইবলিস করল না কেন করল না আবার সে অস্বীকার করলো সেজদা করতে সুতরাং মানবতার চেষ্টা করা হয়েছে তুলে ধরেছেন শয়তান অহংকার করেছে কেন সে বলেছে না খাইরুম রমিন আমি আদমের চেয়ে উত্তম খালাকি মিন্নার আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছে। মাটি থেকে মাটি থাকে আদম আলী হিসার স্যাজদা করল না মালাউন হয়ে গেল একটি মাত্র অপরাধের কারণে জিন বংশোদ্ভূত আজাজিল ফেরস্তাদের দলভুক্ত হওয়া সত্ত্বেও একটি অপরাধের কারণে একেবারে জনমের মতো মালাউন হয়ে গেল তার নাম অহংকার বন্ধুগণ এই অহংকার আমাদের মাঝেও ছড়িয়ে পড়েছে মানবতার মধ্যে মানুষদের মধ্যে বিভিন্নভাবে কেন রাখা উচিত অহংকার সেই করতে পারে যার কারো প্রয়োজন নেই অমুকাপেক্ষী কিন্তু মানুষ তো সর্বক্ষণ মুখাপেক্ষী একাকে তো জীবনযাপন করতে পারে একা কি স্বয়ং সম্পূর্ণ নয় যে একা স্বয়ং সম্পূর্ণ নয় সে কোনো অহংকার করতে পারে না কিন্তু আজ মিথ্যা অহংকারের তাই অহংকার করছি আর কারণে আজ ধ্বংস হচ্ছে আর পরিবার আর এটা কবিরা গুনা আল্লাহ সুফান হারাম করছেন তৌবা না করলে অবশ্যই তা ক্ষমা হবে আল্লাহ সুফান এবং তার রসুল মোহাম্মদ রসুল আল্লাহ সোল্লাহ সম্পন্ন জানিয়েছেন অ মানুষ অহংকার করোনা কারণ অহংকার করা উচিত নয় বন্ধুগণ এই অহংকার বুঝতে গিয়ে আমরা অনেকে আবার ভুল বুঝি অহংকার কি জিনিস কাকে বলে অহংকার আমরা অনেকে অহংকার বলতে বুঝি নিজের সৌন্দর্য প্রকাশ করলে অহংকার হবে নিজের সুন্দর সাহাবাইকার প্রশ্ন করেছেন কারণ সাহাবাই কেরাম রাজিয়া মধ্যেও কারো কারোর মধ্যে ধারণা ছিল যে ব্যক্তি সুন্দর জামা যুদি পরে সুন্দর পরিপাটি জুতা যদি পরে তাহলে তার অহংকার করা হারাম হারামা যার হৃদয়ে অনুপরিমান অনুপরিমান কথা শুনে রাজুল তিনি পছন্দ করেন এবং তিনি পছন্দ করেন তার প্রদত্ত নিয়ামত তার বান্দার জীবনে বাস্তবে দেখে কারণ আল্লাহ অপছন্দ করেন কৃপনতা আর কৃচ্ছতাকে অপরদিকে অহংকার হল সত্য গোপন করা মানুষকে লজ্জা দেয়া আর সত্য গোপন করার নাম হলো অহংকার অন্ধুগণ আজকে ঠিক এমন অহংকার আমাদের দেশ আর জাতিতে সমাজে ছড়িয়ে পড়েছে সত্য গোপন করা মানুষকে লজ্জা দেয়া অন্ধুগণ অহংকারের তবে আমি মোহাম্মদ বদরুদ্দানাদি আপনারা দেখছেন পিস টিভি বাংলা আপনার আরবি ভাষা নাজিল হয়েছে যাতে সমাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহাকল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে দিয়ে থাকে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায় প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় সমাজের জটিলতা কমাতে समस्या समाज के शांतिपूर्ण समाज रूपाना जाए जीवन बहु समस्त समाधान परवर्ती अनुष्ठान पीट टी আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত বন্ধুগণ বিরতির পর আবার আমরা একত্রিত হলাম আমরা আলোচনা করছিলাম অহংকার নিয়ে আর অহংকার মানে সত্য গোপন করা মানুষকে লজ্জা দেয়া আল্লাহ সফা হত সত্য গোপন করা কে হারাম করেছেন এটা কবিরাগুনায় অহংকারের অংশ অহংকারের বাস্তবতা রসুল সাল্লাহ সাল্লাম পরিচয় করিয়াছেন আর মানুষকে লজ্জা দেওয়া এটাও অপরাধ কবিরা গুণা এটাও অহংকারের অংশ অহংকারের পরিচয় রসুলসাল পবিত্র জবান সুতরাং সত্য গোপন করা মানুষকে লজ্জা দেওয়ার নাম অহংকারেক্ষী অন্যের মুখাপেক্ষী যে অন্যের মুখাপেক্ষী সে তো অন্যকে লজ্জা দিতে পারে না যে অন্যের মুখাপেক্ষী সে তো সত্য কখনো গোপন করতে পারে না আল্লাহ তুলে ধরেছেন রব্বুল আলমিন আদম আলী হিসালাত সৃষ্টি করলেন নিজে জ্ঞান শিক্ষা দিলেন জ্ঞানের পরীক্ষা দিলেন ফেরেস পরীক্ষায় ব্যর্থ হল তারা উত্তীর্ণ হতে পারলো না কিন্তু আদম আলী হিসালাতসালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন জ্ঞান অর্জন করলেন জ্ঞানের পরীক্ষায় অবতীর্ণ হলেন জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন আদম আলী হিসালাতসালাম তখন আল্লাহ আল্লাহুতাল আতিস করলেন জ্ঞানের কারণেই সৃষ্টিকে আদেশ করলেন আদমকে কর্তৃত্ব গ্রহণ করো ওর সম্মান আর মর্যাদার স্বীকৃতি দাও কিন্তু আদম আলী হিসালামের এই সমাবর্তন অনুষ্ঠানে তার জ্ঞানের স্বীকৃতির অনুষ্ঠানে সৃষ্টির সেরাজীবের মর্যাদা লাভ করার সার্টিফিকেট লাভ করার অনুষ্ঠানে সবাই সাজদা করেছিল একজন করেনি রব্বুল আলমিন এইভাবে সবাই শেষদা করলেন রব্বুল আলমী না কেন করল না আবা সে অস্বীকার করলো সেজদা করতে অহংকার প্রদর্শন করলো সুতরাং মানবতার বিরুদ্ধে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে তার নাম অহংকার অহংকার দিয়ে মানবতাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আমাকে আগুন থেকে সৃষ্টি করেছালা হো মিন তিন আর তাকে সৃষ্টি করেছে। মাটি থেকে মাটি পায়ের নিচে থাকে আর আগুন ঊর্ধ্বমুখী সুতরাং আমার অস্তিত্ব ঊর্ধ্বমুখী আমি কি সেজদা করতে পারি এইভাবে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 চেনে রাখা উচিত অহংকার সেই করতে পারে যার কারো প্রয়োজন নেই সম্পূর্ণ নয় যে একা স্বয়ং সম্পূর্ণ নয় সেটা কোনো অহংকার করতে পারে না কিন্তু আজ মিথ্যা অহংকারের বেড়া জালে আমরা আচ্ছাদিত হয়ে পড়ে তাই অহংকার করছি আর অহংকারের কারণে আজ ধ্বংস হচ্ছি নিজেই দেশ আর জাতি আর পরিবার আর এটা কবিরা গুনা সুহান না করলে অবশ্যই আল্লাহ সুফান থেকে জানিয়েছেন ও মানুষ কে অহংকার করোনা কারণ অহংকার গায়ের চাদর রব্বুল আলমিনের চাদর নিয়ে যা থেকে টানা টানি না করে অহংকার কেবল রব্বুল আলমিনকেই মানায় মানুষের অহংকার করা উচিত নয় বন্ধুগণ এই অহংকার বুঝতে গিয়ে আমরা অনেকে আবার ভুল বুঝি অহংকার কী জিনিস কাকে বলে অহংকার আমরা অনেকে অহংকার বলতে বুঝি নিজের সৌন্দর্য প্রকাশ করলে অহংকার হবে নিজের সুন্দর বাড়িয়ার গাড়ি হলেই অহংকার হবে নিজের পায়ের জুতা জোড়া ভালো হলে হুম অহংকার করছে কিন্তু না শুনুন সহি মুসলিম বর্ণনা করেছেন তার অহংকার অথচ করেছেন কেউ জান্নাতে যেতে পারবে না যার হৃদয়ে অনুপরিমান অহংকার রয়েছে পারবেন তিনি অস্বীকার করতে চেয়েছে তাই অহংকার করেছে অহংকার বন্ধুগণ এই অহংকার আজ বিভিন্ন ভাবে সত্য গোপন আর মানুষকে লজ্জা দেয়ার এই পরিচয় আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে যদিও সুন্দর জামা কাপড় পরিপাটি জুতা সুন্দর বাড়ি গাড়ি অহংকার নয় শর্ত হল নিজের যতটুকু সামর্থ্য রয়েছে এ অনুযায়ী চলতে হবে নিজের সামর্থ্যের বাহিরে অবশ্যই করা যাবে না অথবা নিজের সামর্থ্য রয়েছে আমি করলাম না কৃপণতা করলাম না কৃপনতা এবং কিচ্ছুতা কোনোটাই না যতটুকুন রয়েছে নিয়ামত সে অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে কাঠ ইউর কুট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ আয় বুঝে ব্যয় করতে হবে কিন্তু অবশ্যই যথার্থ সামর্থ্যকে বাস্তব রেখা অহংকার নয় বরং অনেক ক্ষেত্রে আমাদের দেশ এবং জাতিতে আমরা ভালো সুন্দর জামা কাপড় পরিপাটি জুতা নিয়ে চলাকে অহংকার ভুল সাল আসল সাহাবাইকার স্পষ্ট করে দিয়েছেন কিন্তু প্রশ্ন হল এই যে অহংকার সত্য গোপন করা মানুষকে লজ্জা দেয়া তা যে আজ আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে একেবারে বিভিন্ন বাস্তবতায় জীবনের প্রত্যেকটি অধ্যায়ে কিভাবে আসবো একজন নমুনা হিসাবে আমাদের সামনে তুলে ধরেছেন লোকমান আলী ইসালামকে এবং লোকমান পিতা হিসাবে পিত্বের দায়িত্ব পালন করে সন্তানকে মানুষ বানানোর জন্যে যে মৌলিক শিক্ষা দিয়েছিলেন রব্বুল আলী সুরাত ধরেছেন এর মধ্যে আমার সন্তান মানুষের সাথে অহংকার প্রদর্শন করতার সাথে পৃথিবীতে হেঁটো না কারণ পাহাড়ের উচ্চতা এড়াইয়া যেতে না। সুতরাং কেন তুমি অহংকার করবা সন্তানকে শিখাতে হবে অহংকার নয় সত্য গোপন করা নয় মানুষকে লজ্জা দেয়া নয় বরং মানুষকে স্বীকৃতি দেয়া আজকে তো মানুষকে লজ্জা দেওয়াটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এমনকি ঘরে বাইরে একটা সময় ছিল যখন যে কোনো ভালো কাজের বিপরীতে যে কেউ তার স্বীকৃতি দিত পুরস্কার দিত উদ্ভুত করত আজকে অনেক ভালোকে আর ভালো বলা হয় না নিজের পক্ষে না আসলে ভালোকে ভালো বলা হয় না এটা তো সত্য গোপন করা এটা অহংকার আর যখন মানুষকে লজ্জা দেওয়ার জন্য এটা ভালো করেছে তারপরে বললাম এটা অহংকার বরং সত্য গোপন রেখে মানুষকে লজ্জা দেওয়ার প্রক্রিয়ায় আমরা আগে যে কারণে আজ ভালো জিনিস আমাদের মধ্যে হচ্ছে না অহংকার বাদ হবে আর গুণের স্বীকৃতি দিতে হবে ভালোকে ভালো বলতে হবে সত্য প্রকাশ করতে হবে যে জাতি তার গুণকে স্বীকৃতি দেয় না গুণীকে সম্মান করে না ওই জাতিতে জ্ঞানী জন্মায় এটা ছেলে ভালো করলো বাবা মা যদি তাহলে খুব ভালো হয়েছে আলহামদুল আরো ভালো করবায়ে যাবে কিন্তু আজ আমরা কি করি ভালো হলে সবাই নীরব ভালোটাকে ডেকে রাখতে চায়, ঢেকে রাখতে চায়। কৃতিত্বকে ঢেকে রাখতে চায়। তাই আমাদের কৃতিত্বের ধারাবাহিকতায় সর্বোচ্চ শিকরে পৌঁছানোর চেতনা কমে যাচ্ছে এটা তা হারাম করেছেন রব্বুল আলমিন হারাম করেছেন অহংকার করা মানুষ অহংকার করতে পারে না যার প্রতি মুহূর্তে অন্যের উপর নির্ভরশীল মোহাম্মদ রসুল্লাহ সল্লাহতাল আলীসলাম নিজের জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছেন সত্য গোপন নয় মানুষকে লজ্জা নয় সত্য ঢাকা নয় বরং সত্য প্রকাশ করতে হবে মানুষকে স্বীকৃতি দিতে হবে রসুল সাল্লাহ তাল আলিহ্লাম মানুষকে স্বীকৃতি দিতে গিয়ে এমনকি নিজের গায়ের চাদর কবিকে দিয়েছেন যে কবির রক্ত তিনি হালাল বলে ঘোষণা করেছিলেন যে কবি কবিত্বের শত্রুতায় রসুল সাল্লাহ এবং মুসলমানদের বিরুদ্ধে শরীফে রসুল সাল্লাহ তাল আলী হোসেনকে বলেছে আমি কি যদি কাবজাই আপনার কাছে আসে ক্ষমা চায় আপনি কি ক্ষমা করবেন রসুল সাল্লাহাম বলেন অবশ্যই তখন অপরাধী কবি অপরাধ স্বীকার করে নিজে রসুল সাল্লাসমের উপর ইমান এনে সত্য গ্রহণ করল রসুলসালাম স্বীকৃতি দিলেন তাকে নিজের গায়ের চাদরখানা দিয়ে দিলেন এই যে স্বীকৃতি ঢাকা নয় লজ্জা দেয়ান আজ আমরা এর থেকে বেরিয়ে আসার চেষ্টা কি করতে পারি না বন্ধুগণ নিজে যা নই তা হওয়ার চেষ্টা করে সত্যকে অস্বীকার করে যে আমার জন্মের সত্য অস্বীকার করে অন্যের উপরে নিজের অহংভুত প্রকাশ করতে চায় তার অবস্থা এর মতোই লেজের বাড়ি খেয়ে মরে যেতে হয় বন্ধুগণ আজকেরই অহংভূত যারাই দেখান বিভিন্নভাবে একটু পরিণতি খুঁজ নিয়ে দেখুন না এই গল্পের মতোই অনেকটা কিন্তু তারপরেও আমাদের মাঝে অহংকারের প্রতিযোগিতা অহংকার করতে গিয়ে আমরা বিভিন্নভাবে তা প্রকাশ করি কেউ বা কথাবার্তায় অহংভূত প্রকাশ করি তব্বুল আলমিন তা হারাম করেছেন কারণ প্রত্যেকটি কথা যা কিছু উচ্চারিত হয় সব সাথে সাথে লিপিবদ্ধ হয় সুতরাং এড়ায় যাওয়ার সুযোগ নাই আমরা হয়তো পুষা কষাকে অহংকার প্রকাশ করি তা কিভাবে টাকনুর নিচে কাপড় পরা বিশ্বনবী মাহমদুর রসুল্লাহ সাল আসম হারাম করেছেন টাকনুর নিচে কাপড় পরা অহংকারের লক্ষণ টাকনুর নিচে কাপড় পরে অহংকার প্রদর্শন করা হয় আদি শরীফে রয়েছে যারা টাকনুর নিচে কাপড় পরে অহংকার দেখায় কে আমাদের কঠিন দিনে কাপড় শুদ্ধ টাকনুটে জাহান নামে দিয়ে দেওয়া হবে সুতরাং অহংকার কেনতি দিয়ে অনেকে সন্তান দিয়ে, অনেকে টাকা পয়সা দিয়ে শুধু তাই না আমাদের সামনে উল্লেখ করেছেন অতি ইতিহাসে বাস্তবতা বর্তমানেও রয়েছে সম্পদ পূর্বপুরুষ এই সব কিছু দিয়ে অহংভূত সত্য অহংকার আজ আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে এবং এই ছড়িয়ে পড়া অহংকারের রশি টেনে যদি না ধরা যায় সবাই মেরে যদি সতর্ক না হওয়া যায় পরিবারে পারিবারিক পরিবেশে শিক্ষায় আর চাল চলনে সর্বত্র অহংকার থেকে বাঁচার জন্য সবাইকে উদ্বুদ্ধ না করা যায় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবুল বন্ধুগণ আজকে এই পর্যন্ত রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিনামালাইকুম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 শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক ওয়াই ডি শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 शांिर इसलमर अवदान समाज शांति प्रतिष्ठाएस बुधवार रे आठटन सम्प्रचार सकाल सार्लाशेटी